সম্মানিত উপস্থিতি আমরা সালাতোর পর্যায়ে যে বিষয়টা নিয়ে আলোচনা কর্মসিকলে স্যসদা রসুল সাল্লাহ আলি সাল্লামে যে সহিউল বুখারির হাদিস যে তোমরা যখন স্যসদা রসুদি সাল্লামে কোশন যে বিন আব্বাস রাদি আল্লাহাম থেকে বর্ণিত তাইন হই রাজে রসুল সাল্লাহ আলাইস্লামে কইছেন যে সাতটা অঙ্গ দিয়া স্যাজদা করতে তানরে আদেশ হয়েছে আর এই ষাটটা গিয়া যে মুখমণ্ডল নাক এবং নাক এবং খফাল দুই হাত দুই হাটু, দুই ফা এই হইলো কি সাতটা অঙ্গ আমরা অনেক সময় যখন সেচদা করি তখন দেখা যায় অনেক সময় অনেক মানুষের সেজনা করতে গিয়ে ফা উঠে যায় তো ফাও উঠলে তখন সেজদাটা সাতটা অঙ্গ হইল না এক ফাও অথবা দুই ফাও যদি উঠে যায় তাহলে সাতটা অঙ্গ হইলো না আবার অনেক সময় দেখা যায় যে ফা ঠিক মতো জাগাত আছে আটু জাগাত আছে আতও জাগাত আছে কিন্তু নাক খফাল লাগছে কিন্তু নাকটাও ঠিক গেছে তাহলে না তাহলে আদেশ করছেন ষাটটা অঙ্গে শেষদা দিবার লাগে সেটাও হইল না আর সেচদা যদি সঠিক না হয় সে তাহলে সালাদ সঠিক হইত না সঠিকভাবে আদায় হইত না এতেবো আমরা এই বিষয়গুলা খেয়াল রাখতে হইব যে আমরা এই ব্যাপারে আমরা যথাযথভাবে গুরুত্ব সহকারে চালাত আদায় করি এবং সেচদাটা যখন আমরা দেই তখন সেচদার ব্যাপারে সচেতনভাবে সঠিকভাবে আমরা সেচদা দিই সেচদার সময় যেন আমরা খনৈ অনেক সময় দেখা যায় যে খনৈ মাটির লোকে লাগিয়েছে খনৈটারে উফরে তুলিয়া দিতেইব অনেক সময় আমরা দেশও কিছু দুর্বল এই বর্ণনার ভিত্তিতে মানে সময় খাওয়া হয় যে মহিলা এবং পুরুষের নামাজ আলাদা এবং মহিলা ফলে খনৈ মাটির মাঝে দিয়া লাগাইয়া চেষ্টা দিতেই তাহলে রসদ আল্লিশ নিষেধ করছেন যে খনৈরা মাটির সাথে লাগাইয়াও না তোমরা কুকুরও লাগান চেষ্টা দিও না কুকুরে খৈন ফালাইয়া কিতা করে বয় এলা তোমরা বইও না তাহলে তো আমরা চেঁচদার ক্ষেত্রে কিতা করতেই বগলটারে আলাদা করতে হইব আত মাটি থাকিয়া খনৈ মাটি থাকিয়া দূরে উফরে আসতে হইব এবং সাতটা অঙ্গ দিয়া কফাল এবং নাকসহ দুই হাত দুই হাঁটু এবং দুই ফাঁ এইটার যথাযথভাবে রাখি আমরা করতে আল্লাহ আমরা এই রসদসাল হিসাবে অনুসরণে সমাজের অনুসরণে না বাপদাদার অনুসরণে নাই সেই কিতাব হইলে ইলা নাই কারণ আল্লাহ সুবাহান তালা হাজার খবর যে কোনো ইবাজত খবর নিতে হইলে এটা নেওয়া লাগে আর রসুলের অনুসরণে যে দিক নির্দেশনা দিচ্ছেন সাহাবাইকার তারা অনুসরণ সালাত আদায় করি বিশেষ করে ক্ষেত্রে আমরা যেন এই বিষয়টাকে খেয়াল করি আল্লাহ সুহানা তালে আমরা ভুল ত্রুটি মুক্ত হইয়া চচা দিত ভাবে আহ আদায় করার তৌফিক দান হরকা ওয়াস ও